আপনি ধর এই এলাকা তো যদি দেখুন যে আমরা যে এলাকাত আছি এই এলাকাত কোনো জায়গা কোন যদি জনজা হয় জনজান নামাজের ফরেজান নামাজের ফরেও দোয়া খরণা খরণ এই এলাকা খরণ লাগা এলাকা হরণ্য সত্যি কিনা না না না আশেপাশে অন্য এলাকাত আছে না নি কিন্তু আমরা এই এলাকার মানুষে আমরা না। না সাহাবাই কেন রসুল সাল্লাই ছিলাম হরসূন্যাসবাই কেন এটা যত বালা খাযুক না আমরা খরচাম না দোয়া করা নামাজ করা কিন্তু এসার নামাজ কত রাঘাত ফিরছে একটু বেশি পড়লে অসুবিধা আছে নি বালা খামনা বাল খাম ফরম বালা খাম তো নামাজ পড়া বালা খাম না নি ফজর্ত উঠছি অত কষ্ট করিয়া লেপ ঠান্ডার মধ্যে না নিয়ম নাই দেখি আপনি জানাজান নামাজ দোয়া খরচন মাইয়ার লাগে জানাজান নামাজ আট তুল্লা মারি ধোয়া খরচন না কিন্তু আপনে ও আপনে ও এলাকার মানুষ ও এলাকার ফরজ নামাজ বাদে আমরা এটা ফক্কেনা বিরুদ্ধে ফটোয়াদুদ্ধে ফটোয়াদ আর ফরজ নামাজের ফরে কিতা করণ্য আর হিনো হরণ ধরে লাগবো না আমরা আজকেই কেন্দ্র আমরা বাড়ির বেশ দূরে গোলাপগঞ্জ বাড়ি এই বাড়ির বাড়ির বাড়ির বানিয়াছোনা খইয়া যাই আর যে আপনারা ফরোজ নামাজ পড়ে ও দলিল টা তালাশোর যে ফরজ নামাজ পড়ে রসুদ সাল্লামে নামাজ পড়স তাই দীর্ঘ আহ নব তির তেইশ বছর মক্কা দশ বছর মদিনাত খাটাইছেন দশ বছর দশ বছর নবী মোহাম্মদ ইমামতি করছেন তাই ইমামতি করিয়া তাই সবরইয়া নামাজ ভরলার পরে সবর লইয়া আত্মারি দোয়া করছেন বালা দোয়া করা কিন্তু রসুলামে করছেন কিনা না রসুল্লা নামাজ বাদে অনেক দোয়া শিকাইছেন নামাজ ভরে রসুল সাল্লা অনেক দোয়া শিকাইছেন কি অস্টফরুল্লাহ তিনবার ফোরতা আল্লাহামে সুরা এইটা তিনবার একবার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার তেত্রিশ বার করে ফোরসোন একটা বরনাথ আছে যে আল্লাহু আকবর চৌত্রিশ বার ফোর একদিনম্যান ইমাম সাহেব ডাক দিয়া আমি কহিলাম হিম সাহেব একটু আগে আপনি দোয়া করলাম নামাজ বাদে আমরা হিম সাহেব যে রসিল কথা কৈছেন ও রসিলে কি সবরে নামাজ বাদে শাহ ভাইকে দোয়া করলা আপনি খার তরীকলা অনুসরণ করিয়া এই আমলটা করল আপনি আমার অনুসরণে করছে নামাজ বাদে জনজার নামাজ বাদে দোয়া নাই জনজান নামাজ দোয়া তা নাই নামাজ পড়ে এখন আপনার তরিকায় আপনি ইতেমা হইল না অনেক মানুষ জুম্মা ফাড়া দিয়েছেন জুম্মা হলে নাই সৌদি আরবের দ্বারা হজ করতে যায়নি দেখুন যে নামাজ ভরে ইলা আমরা যে নামাজ ভরে দোয়া না করলে আমরা তৃপ্তি মিলেনা ইলা করে না ইলা দোয়া হয় না্তা কিন্তু রসুলের তরিকায় দোয়া কর্তা সমাজের তরিকায় নাই আমরা দোয়ার বিরোধিতা করিয়ার না দুয়া জিকির এরকম ইবাদত যেটা কোন পরিবর্তন করতে পারে দুয়াই দুয়াই লোক আল্লাহর লোক একটা সম্পর্ক সুহান কিন্তু আপনি কর্তব্য খার তরিকায় রসুলের তরিকায় না সমাজের তরিকায় না আমরার তরিকা ইন্ডিয়ান তরিকায় সৌদি আরবের তরি আমি দুনিয়ার ব্যাপার যদি আয় তাহলে বাপদা খাদ বুঝছেন না বাপদাদা মূর্খ আসতে বা তারা বুঝছেন না দুনিয়ার ব্যাপার আইলেও আজকে যদি দেখা যায় যে ও যে কীটা রাস্তা আছে জগন্নাথপুরীর রাস্তা রাস্তার লগিয়া টুকরা জাগা আপনি ছোটবেলা দেখা আপনার লাগাবালীরা জমিনিয়া আপনি আখটা গিয়া দেখলা আর জন জগাই কারণ মনে হয় তোমার দেখো খাগজ কাটাইয়া দেখি আপনার আপনি গিয়ে খৈরা এই কান আমার খৈরা আপনি গাও গিয়ে বিচার দিস গাওয়ার সব মানুষ করবা তুমি সরু থাকতে তোমার বাপে থাকি বাফর যুগ তাকিয়া এই জায়গায় টুকরা তো তারা খাইরা সবাই দেখে তুমি এখন আবার ই ফেদনাটা এখানে কিনা কইরা মানুষে লাগাই এখানে তখন আপনি না না তখন আপনি না নাগজ একটা এখানে আস্তা এলাকার মানুষ দেখছেন যে তোমার দাদার আমলার মামার আমলিয়া তুমিও দেখলা তারা খাইরা তখন ওটা কইবা আমার বাপে বুঝছেন না কিতা কইবা জায়গা পাইবার লাগি এক লাখ টাকার জায়গা দুই টাকার জায়গা না তোমার আমার তো না বুঝছেন না তখন দেখোক গা আপনার বাবা বুঝছেন না হৈরা কেউ দায় আপনার স্বার্থামের কথা ইসলাম লই আপনাকে আলোচনা জান্ন আল্লাহ সুভানা মানুষ হে ইমানদার তুমি জান যারা ইমান আনছো আতিউ আল্লাহ আতিও করো করো ওলা তো পিটিল আমল রা আমল নষ্ট হয়ে যাব আমল করা যাইতো না আপনার দোয়া নষ্ট হয়ে যাব আপনার নামাজ যাব আপনার যে নষ্ট হয়ে যাবে জিকির যে হু হু জিকির করা যাবি রসিলা এখন তুমি যুক্তি দিয়া দেখা দিল আমি এলাম গিয়া গীতা আন্তর্জাতিক খেয়াদিস্পন্ন মু আর মোটর সাইকেল ইঞ্জিন আনে আর ট্রাক্টর একটা গাড়ি বানাইলে দিব আল্লাহিক দান্লামে যে কোনো আমল হলো আর যে আমলটা যদি আমি মোহাম্মদ সাল্লা যদি তরিকায় না হয় মোহাম্মদ সাল্লাহি সাল্লাম উল্লাহ খান যদি না হয় মোহাম্মদ সাল্লাহাল্লামর কোন যদি নির্দেশনা আমলের ব্যাপারে না থাকে ফাহুয়ার সেটা হলে বাতিল সেটা হলে অগ্রহণযোগ্য